وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحاً فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حساباً يسيراً وينقلب إلى أهله مسغوراً واما من اوتي كتابه وراء ظهره فسوف يدعو ثواب ويصلى سعيره انه كان في اهله مسروقا انه ظن ان ليحور بلا ان ربه كان به بصيرا سوره الانشقاق رقم 11 رقم 15 নম্বর পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত এই আয়াগুলিকে সামনে রেখে বিধি নত সুন্দর আকাশ উপরে দেখান তো যদি আপনি থাকান উপরে আকাশে কোন ফাটল আছে কোনো বিশ আছে কোন রকমের ফাটল নাই কি উত্তর না বলেছেন তো একদিন আসবে এত শক্তিশালী আর এত মজবুত আকাশ ফেলে যাবে সুভান ইসলামী ইসলাম যখন সে যায় ভুগলেন আকাশ ফেটে যাবে বিদীর্ণ হবে অন্য সবাই বলেছেন ঈদের সামগন ফছেন তোমার শক্তি আকাশের মতো তোমার সৃষ্টি যদি হয় আর সে যদি ফেটে যায় একটি নির্দেশে তাহলে তোমার অবস্থা কি তুমি তো একটু দুর্বল পানি আমরা আপনি বলতে পারেন না অমুক মুষ্টিযুদ্ধ আর অমুক মল্লযুদ্ধে এত শক্তিশালী কি মনে করেন আচ্ছা যখন মল্লযোদ্ধার জ্বর হয় তখন যায় শক্তি মুশকিল এত শক্তিশালী বাংলাদেশে দেখছেন অবস্থা বলছে মশার মশা মজবুত করে সৃষ্টি করেছেন ওইসবের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আত্মা বলেছেন কঠিন এবং মজবুত ছাতি তখন সে তার রবের নির্দেশ খরণ করবে রবের কথা শুনবে আর তা মানবে ও আর এটি হলো তার করতে হবে টিলা আছে নিম্নভূমি আছে উঁচু পাহাড় আছে কম উঁচু পাহাড় আছে বেশ কম মজুদ রাস্তাঘাট কত কত বেশ আপনি এই যে আমরা এই জায়গায় এখানে যখন জমিকে একদম সমান করে রাখা হবে সব উঁচু উঁচু চিলার মিলা কিছুই থাকবে না ওই আর কি করবে জমি জমির সব বের করে ভিতরে তার ভিতরে যা আছে সব বের হয়ে যাবে আর জমির ভিতরে তার মানে মানুষ যে মাটির ভিতরে আছে ওদেরকে জমি বের করে দিবে সবাই বের হয়ে যাবে ওখান থেকে আর জমি খালি হয়ে যাবে হতে পারে না ইমানের ছয়বৃত্তির মধ্যে একটি হচ্ছে আলিয়া উল্ ইমানের জয়বৃত্তি তো আল্লাহুলিমান ইমানের উপর ইমানদের রূপ ইমানের দিনের উপর আর ইমান ভালের উপর হলো। নির্দেশ করে আবার স্থানে আবার উঠবে বলেন সুহান মানুষ মাটির মাটির পেটের ভিতরে ছিল ওই সময় ও থেকে হয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার আমি তোমাদেরকে ফিরিয়ে দেব পুনরায় আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করবো মানুষ কিছু তুই সবাই হ্যাঁ لقد قلت إلى هل تعالى؟ أمي وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ لَقَدْ من الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ تِيين وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَالٍ مِنْ حَمَئٍ مَّسْنُونِ تَنْ تُرْنَ பِنْ মাটি থেকে সৃষ্টি করেছে মাটি তারপরে যে পরম্পরা তা হচ্ছে ওই শুক্রবিন্দু মূল্যহীন পানি থেকে অগ্র আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছে মনে ভালো মৃত থেকে বের করেন আবার 니토 킬라후 러블 알민 진나티 키베르 쿤 유흐리줄 하이 미날 마이트 위유흐리줄 마이트 미날 하이 투리줄 라이라 필나르 와투리줄 라하 아라필 라이ล 와투흐리줄 하이 미날 마이트 와투흐리줄 마이트 미날 하이 তুমি রাত কে দিনের ভিতরে প্রবেশ করাও আর দিন কে রাতের ভিতরে প্রবেশ করাও जिंदा মৃত থেকে বের কর ও মৃত কে থেকে বের কর আর তা তারযকু মান্তা চাও তুমি যা কিছু কাকে চাও বিনা হিসাব নিয়ে কাজ নাকি আল্লাহ তো তোমার বিশ্বাস হয় তাহলে ওই রকুল আলমিন তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে মেরে আবার সৃষ্টি করবেন আবার তোমাকে করবেন কে আমাদের দিন বিশ্বাস করো তোমার বিশ্বাসটা নড়ে বিশ্বাস সত্য সত্য বিশ্বাস হচ্ছে না কুটি টাকা যাবে কিন্তু আমি সব ঠিক না ভাই কারণ আবার সামনে রয়েছে মুসলিম তুমি এত ইমান তারপরে দাবি করো কিন্তু সরাতটা পর্যন্ত পড়ো না তাহলে তোমার ইমান কোথায় অনেকে কিন্তু হাত তুলে মুশকিল তুলে বলেন একদম করে আল্লাহ অভিজ্ঞ পালন করেছে ওইভাবে জমিন রবের নির্দেশ পালন করেছে আর করবে আসমান জমির সৃষ্টি করার পূর্বে তাদেরকে বললেন فقال لها وللارض اطيعا طوعا او كرها قالت اتينا طائعين ثم استوى السماء وهي دخان আসমান বাষ্পের আকৃতি ছিল دخান ছিল ধুয়ার মতো ছিল رب العالمين আসমানকে আর জমিনকে বললেন এসো তোমরা তোমার কথা মেনে আছে কিনা একজন আসে ঠেকোয় পড়ে আরেকজন বলেন মন থেকে তারা যদি আমি সরাত না পড়ি তাহলে আমি মারা যাওয়ার পরবে না মুশকিল এই সরাত কি সরাত হলো এটা ঠেকায় করে তাহলে সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ কারো ঘুম আছেন সহকারে শুনলেন আচ্ছা সামনে যাই আপনারা বুঝতে পারলেন এক আসবে এই আসমান আসমান থাকবে না জমি জমি থাকবে না থাকবে না ইসলামীরা তোমরা স্মরণ করো যেদিন মানুষ হবে পতঙ্গের মতো রঙ্গিনাফু আর পাহাড় হবে ধুলা ওই দিনকে তোমরা স্মরণ করো এখানে وأذنت لربها وحقت وإلى الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يارب رب العالمين مالسك سمودن قولي قولي يا أيها الإنسان أجل يا أكبر سوء إنسان كدا. তুমি কষ্ট করে পরিশ্রম করে ক্লান্তি করে তুমি এগিয়ে যাচ্ছ তোমার রোগের দিকে সুভান যতই কষ্ট করছেন শেষ ঠিকানা আর যদি এটা হাজার ক্ষতি হয়তো পেট ভরবি হ্যাঁ হাজার ক্ষতি হলে তো পেট ভরবি না লাখ ক্ষতি হলেও তবুও ভরে না কোটিপতি হলেও ভরে না বলবে আরো কিন্তু শান্তি নাই শান্তি নাই অশান্তি আর অন সম্পদে শান্তি হয় না টাকা পয়সা হয় না শান্তি হয় না শান্তি শান্তি হয় একমাত্র আল্লাহর দিকিরে জোহাল সোনা আল্লাহর দিকিরের মাধ্যমে রয়েছে মনের শান্তি আপনি হয়তো গেন গেনা গ্যান করবেন একটু আর এরকম থাকবেন এই শান্তি পাবো কিছু শান্তি করার নাই স্থায়িত্ব শান্তি আর যে শান্তি পাবেন থাকবে সত্য বন্য মিথ্যা বললাম আপনি আজকে দেখি পরীক্ষা করবো দেখবে আমার সত্য না মিথ্যা আমার নবী বলেছেন পান আর আমরা সলাপ করি তাহলে সান্তনা পাবো সলাদের মতো সলা করে দেখুন শান্তি পাবে ইনশাআল্লাহ আর যদি অন্য সলাতের মতো তাহলে সবাই হাত দেখা যায় না সন্তুষ্টি বলছেন আমাদের আল্লাহাম বললে অশান্তি দূর হয় হয় আকবর বললে অশান্তি দূর হয় আল্লাহ কে বললে অশান্তি দূর হয়ছেন এত মজা তাহার যদি সময় উঠা কুটি কুটি লাগা আর তাহা যদি যদি কেউ আরো বেশি পড়তে পারে এগারো পর্যন্ত তাহলে তো শান্তি আল্লাহ রব কি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক কাদহান ফুমুলাক ফমুলাকি আমরা কষ্ট নষ্ট করছি কষ্ট নষ্ট করে যাচ্ছি কোথাকার রাবের दादाले होले তোমাদেরকে কিয়ামতের দিন কিয়ামতের মাঠে ঐ সময় তার আমল নামা হবে তার সফল বললেন যার হিসাব নেওয়া হবে তার কে সে আর যা হবে না শুনছেন মুশকিল হল নাম উপস্থাপন হবে অর্থাৎ আসবে আবদুল্লা জান عبد الرحمان عبد, عبد القيوم عبد العزيز فسولت جن عاله طوب بس نعبه فسطة طوب هشاب له من موت جاء الهشاب نيه هو تنو تنو كريش فسول شعورة توم المسلمان تريد هشاب شعورة لك عبد الكريم بيطور ولن سوحان الله لما تنتجان কিন্তু কাজ করতে হবে আমলা ডান বলবো বুঝতে পারছেন এনে আর কি আমার কিছু নাম বললাম কারণ আমি যদি আর কি হবে সে তার পরিবারের কাছে যাবে আনন্দিত হয়ে খুশি হয় আর তার পরিবার বুঝে বর্তুকু যারা জান্নাতে বিনা গেউ কুজায়ে যাবে ওয়ায়ান কারিবুল আলি মাসররা তুই বুঝি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা পেজ টিচার জান্নাতে અને એસો પરદરમલાઈ ગેટવાસ ઈ દોય કેલા લા લે હિયા અલ્લાહ કી કુમ મહાન કી હૈ એક અપરાયદુ જન ફઅમ્મા મન ઓતી তার পরিবারের কাছে নামা আমা হবে পিঠের পিছন দিয়ে আর অন্য ayat este bishi bari bamhat aur ye mamhat de aale katabe kafid ramatun de aale bamhat bas raha nahi la irakam inna lillahi wa inna ilaihi raji musiba hada shaytan aladishman to irakam shahi আমি আপনাদের কি জিজ্ঞেস করি না খুশি করবেন কাকে খুশি করতে চায় তার ঠিকানা কোথায় ঠিক না ঠিক আপনি খুশি করবেন আপনার বলবেন কি করবো তুই তোমার দেখো আপনার কি জীবনে কখন এরকম করে খেয়েছেন খবর দা ডান সম্পর্ক মানে লেনদেন করেন ডান হাতের সাথে আপনার সম্পর্ক তথা ডানপন্থীদের সাথে আপনার সম্পর্ক তাহলে পূজা গেল দুনিয়াতে আপনার যেভাবে আর এইসব তাহলে যারা পৃথিবীতে বলে আমরা বামপন্থী আগেভাগে আছে কিনা বামপন্থী আগেই তাহলে থাকো রানপন্থী বলে ইনশা আল্লাহ মরিয়া বি আমি যদি মরে যে তার সকল এরকম হাত এরকম বেলা করা ঠিকই না যতই মুসলিব আস মুসলমান ধৈর্য করে সে নিজের মতবে সে নিজের ধ্বংস কে রাখবে চাহ নামে ওখানে জ্বলবে ওইয়াসণী ভালো কথা শুনে ভালো কথা মারেনি হক জেনে নিতে ছিল হাত ধরলে এরকম আপনাকে ও যদি মনে করেন কথিত মিলার না পড়ে হ্যাঁ আচ্ছা ছিল উলোকিত ছিল নিজেকে মনে করতো খুব ভালো করতো দুনিয়াতে কিন্তু আজকে তার লড়াই নাই আল্লাহ বলছেন ভালা কেননা অবশ্যই আমার দিকে আসতে হবে তার রথ তাই এবারে যখন মেয়ামতের দিশে উঠল তখন আলো নামা পেল কোন জায়গায় বাম হাদে এবারে বাম হা দিয়ে আলো দুনিয়াতে খুব ভালো অবস্থায় ছিল আল্লাহ আমাদের সকলকে হেফাজত আল্লাহ আমাদের সকলকে না পাই কি বলেন ভাই আমরা সবাই তো হাতে আমরনামা পেতে চাই হাতি আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো তুমি আমাদের সকলকে দুনিয়া কল্যাণ দাও তুমি দাও রাজা থেকে নজার ربنا تقبل منا ان انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاك الله خيرا